अपनी कल्पना करनाते आनात घुरे घुरे देखें आपनी जाना दरजा दिए जाननाते प्रवेश्न बाड़ी जाबनर जाना बाड़ी की कैम होनी चिनबें कथाय अपन जान्नर बाड़ी रसल्ला सलाम्नाते एक व्यक्ति तरड़ी के तरह दुनिया बाड़ी थे भलोभ चिनबे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 अपन आल्ला द्वारा निर्मित मन भूलान सब रंग सुशाल आकृति स्थापत्यकर्म एक शैल्पिक प्रदर्शन एतटाई असाधारण जा दुनिया के कल्पनाओ करते दुनिया विभिन्न সৌন্দর্যমণ্ডিত স্থাপত্য শিল্পের মধ্যে শ্রেষ্ঠ নিদর্শনকে আপনারা কল্পনা করতে পারেন অনেকের কাছে সৌন্দর্যের ভিত্তিতে তাজমহলকে তারা শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প বলে মনে করে থাকেন তাজমহলে সৌন্দর্যে অনেকে অভিভূত হন কিন্তু এটা হচ্ছে জান্নাত জান্নাতের সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না কেননা দুনিয়াতে যে কোনো কিছু যতই সুন্দর হোক তার সব কিছুরই কোনো না কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকে কিন্তু যখন আপনি জাননাতে আপনার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে এটা জান্নাত এখানে দুনিয়ার মতো কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি থাকবে না মধ্যাকর্ষণ বল থাকবে না ইটগুলো সংযুক্ত করার জন্য কংক্রিট বা সিমেন্টের দরকার হবে না বালি দরকার হবে না কাজেই জান্নাতে সীমাবদ্ধতা বা একটি স্থাপত্য শিল্পের যে সমস্ত ত্রুটি দুর্বলতা সেগুলো থাকবে না কাজেই জান্নাত হবে স্থাপত্যকর্মে অতুলনীয় एपसोल्यूट विवटी स्वर्ण ए रौप्य निर्मित प्रसाद कि चमक आ सरप्राइज आपनी जखनार रज प्रसा दिखे एगिए जा प्रसा जेते ही आपनी एम कि देख ल स्तम्भित फिलल से अपरूप सौंदर्य देखे अपनी आनंदे हाँ शक्ति हारिए फेन आपनी जान निजे पाए भर कर दाड़ी थकते ना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 যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য থাকবে প্রাসাদের উপরে প্রাসাদ গুরাফুন মিন ফৌকিহা গুরাফুন প্রাসাদের উপরে প্রাসাদ যার পাদদেশে বা যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে এটা হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদার বরখেলাপ করেন না আমরা বলেছি যে জান্নাতে পৃথিবীর মতো সীমাবদ্ধতা থাকবে না ত্রুটি থাকবে না কেননা দুনিয়াতে সব কিছুই সীমাবদ্ধ কোনো কিছুই ত্রুটিমুক্ত নয় কিন্তু জান্নায় এক ভিন্ন স্থান কাজেই জান্নাতের এই প্রাসাদ এই রাজপ্রাসাদ শুধু একদিকেই বড় হবে এটা এরকম নয় উচ্চতাতেই অনেক বেশি হবে এরকম নয় বরং এটা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকবে একটার উপর আরেকটা প্রাসাদ থাকবে গুরাফুন মিন ফিহা গুরাফুন প্রাসাদের উপরে প্রাসাদ কাজী আল্লা সু মহামদা আলাই সবচেয়ে ভালো জানেন যে দুনিয়াতে আমরা যেভাবে একটি স্থাপত্য শিল্পের বা একটি নির্মাণের তিনটা দিক আমরা পাই দুনিয়াতে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু জান্নাতে ডাইমেনশন হয়তো এর থেকেও বেশি হতে পারে জান্নাতে দিকের সংখ্যা এর থেকে বেশি হওয়া সম্ভব সেখানে দুনিয়ার সীমাবদ্ধতাগুলো থাকবে না এবং আপনার যে রাজপ্রাসাদ আপনি জান্নাতে লাভ করবেন সেই প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী ঝরণা জান্নাতের নদীগুলো আপনার প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হবে না বরং প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে আর এই সবগুলি হচ্ছে আল্লাহ সুহান হমতাল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদার কখনও পর খেলাপ করেন না আমরা জানি কিছু জিনিস আছে যেগুলো দুনিয়াতেও আছে আবার সেগুলো জান্নাতেও থাকবে কিন্তু জান্নাতে যে উপাদানগুলো থাকবে সেগুলো দুনিয়ার মতো হবে না যেমন পৃথিবীতে আমরা জানি আগুন আছে কিন্তু পরকালে আখিয়াতে যে আগুন থাকবে জাহান্নামের আগুন সেটা দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি প্রখর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর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 এবং তিরমিজিতে বর্ণিত একটি একজন আরব করলো কারণ সে এমনভাবে তার দৃশ্যপটে এই প্রাসাদ গুলোকে ফুটিয়ে তুলছিল যেন সে সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে কাজেই তার মনে প্রশ্ন জাগলো এই প্রাসাদ কে পাবে কারা সেই সৌভাগ্যবান ঠিক যেভাবে দুনিয়াতে আপনি কোনো একটি স্থানে হয়তো যাচ্ছেন হঠাৎ খুব সুন্দর একটি আলিশান বাড়ি দেখতে পেলেন দেখে আপনার মনে প্রশ্ন জাগল যে এত সুন্দর বাড়ি কে থাকে ঠিক একইভাবে এই বেদুইন তিনি যেন জান্নাতের সেই প্রাসাদের সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন দেখতে পাচ্ছিলেন তার মনে প্রশ্ন জেগে উঠলো এই প্রাসাদে কে থাকবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যারা উত্তম কথা বলে যারা দরিদ্রদেরকে আহার করায় যারা সিয়াম পালন করে এবং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 কিভাবে জান্নাতের প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করতে পারি এর কোনো উপায় আছে কি উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই প্রথমত যদি আপনি আল্লাহন তাল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন আল্লাহ সুহাম তাল্লাহ জান্নতে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন এবং দ্বিতীয় উপায় হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি দৈনিক বারোর আকায়াত সুনত সালাত আদায় করে আল্লা সুফা আল্লাহ তার জন্য জাননাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন একটি মহল নির্মাণ করে দিবেন এবং আমরা জানি সেই সুন্না সালাগুলি হচ্ছে ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত এবং জোহরের ফরজ সালাতের পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত এবং ঈশার পরে দুই রাকাত সুন্না সালাত এভাবে দৈনিক বারো রাকাত সালাদ যদি কোনো একজন ব্যক্তি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ হয়ে যাবে পার্থক্যটা দেখুন দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস স্থায়ী সম্পত্তি সেখানে আপনি প্রাসাদ নির্মাণ করতে পারছেন শুধুমাত্র দৈনিক বারোর আকাত সুন্নত সালা তদায় করার মাধ্যমে কাজে আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা আমরা আল্লাহ সুবাহ আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন জান্নাতই স্ত্রীদের প্রসঙ্গে আলোচনা করা যাক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 तर रूपे मुग्ध हो से सौंदर एम रूप जी पृथ्वी तुलना तरह हुर देखे बनिए बनान मत को আমি তাদেরকে চির কুমারী করে রেখেছি তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী আল্লাহ অন্য বলেছেন তারা হবে পূর্ণ তরুণী সময়া জান্নাত সম্পর্কে লিখতে গিয়ে একজন আলেম তিনি বলেছেন একজন মানুষ তার জান্নাতের স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে চল্লিশ বছর পর্যন্ত তার দিকে অপলক পলকহীন তাকিয়ে থাকবে এবং এই সুন্দরীরা তারা সৌন্দর্য এই কারণে লাভ করেনি যে দুনিয়াতে কোন একটি ঘোষণা করেছে বরং এখানে আল্লাহ সুফহান্লাহ তাদেরকে সুন্দর বলেছেন এবং এটাই আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা কত সৌন্দর্য মন্ডিত হবেন আল্লাহ সুফহান সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দরী রমণীরা সুতরাং তারা শুধুমাত্র হবেন না শুধুমাত্র সুন্দরী নন বরং তারা সৎ স্বেরও হবেন এবং আল্লাহ সৌন্দর্য বর্ণনা করেছেন তখন বুঝতেই পারছেন তাদের এই সৌন্দর্য নিয়ে আর কোন সন্দেহ থাকতে পারে না সংশয় থাকতে পারে না এই অসাধারণ সৌন্দর্য আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে বোঝানোর জন্য উদাহরণ পেশ করে সহজ করে বলেছেন বুখারিতে একজন নারী যদি পৃথিবীতে উকি তাহলে এই আসমান এবং জমিন মারতমানুগন্ধে ভরে যেত তার মধ্যবর্তী অংশ সুগন্ধে ভরে যেত এবং সেই নারীর মাথার দোপাটটা এই পৃথিবী এবং তার উপরে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হত চিন্তা করে দেখুন জান্নাতের একজন নারী যদি শুধুমাত্র এই দুনিয়াতে উকিমারত তাহলে আসমান এবং জমিন মধ্যবর্তী আলোকিত হয়ে যেত সূর্য যা থেকে আমরা আলো লাভ করি আলোকিত হয় সূর্য আমাদের অনেক অনেক দূরে দূরে থাকা সেও সেটা পৃথিবীকে আলোকিত করে কিন্তু যদি আমরা সৌরজগতের বাইরে চলে যাই সেখানে দেখব এই সূর্যের কোনো আলো সেখানে পৌঁছায় না কিন্তু জান্নাতের একজন নারী তার নিজস্ব আলো দিয়ে আসমান এবং জমিন এর মধ্যবর্তিত সমস্ত স্থানকে তিনি আলোকিত করে ফেলতে পারবেন নূর কল্পনা করুন তার অসাধারণ সৌন্দর্যের কথা এবং তার মাথার একটুকরো কাপড় এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর থেকে উত্তম একবার রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি কাপড় উপহার হিসেবে পেলেন এবং সেই কাপড়টি খুবই সুন্দর ছিল এবং যার কারণে সাহবা জ্লা আনহুম তারা বারবার সেটা ছুঁয়ে দেখতে যাচ্ছিলেন এবং রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটা দেখে তাদেরকে বললেন যে মনে হচ্ছে এই কাপড়টা দেখে তোমরা সবাই খুব মুগ্ধ তিনি বললেন জেনে রাখো জাননাতে সাদ বিন মুওয়াজের রুমাল এর থেকে উত্তম অর্থাৎ রসুল্লা সাল্লাম একটি সামান্য উদাহরণ পেশ করে বললেন জান্নাতে সাদ বিন জাননাতে যে রুমালটি হবে সেটাও এর থেকে বহু গুণে উত্তম হবে সুতরাং জান্নাতের সবকিছু সবকিছু এই পৃথিবীর থেকে বহু গুণে উত্তম হবে এবং জান্নাতের নারীদেরকে আমরা যেভাবে জানলাম তারা বিশেষভাবে তৈরি ঠিক তেমনিভাবে জান্নাতের পুরুষরাও হবেন বিশেষভাবে তৈরি এবং বর্ণিত আছে জান্নাতে আমাদের উচ্চতা হবে আদম আলাহি ইসাল্লামের সমান আমাদের সৌন্দর্য হবে ইউসুফ আলাহি ইসাল্লামের মতো এবং আমাদের বয়স হবে ইসা আলাহিসাল্লামের সমান অর্থাৎ ৩৩ বছর যখন তিনি দুনিয়া থেকে আলসু মোহাম্মতাল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন তখন ইসা আলাইসাল্লামের বয়স ছিল ৩৩ বছর এবং সেটাই হবে প্রত্যেক জান্নাতি ব্যক্তির বয়স এবং জান্নাতে পুরুষদের শক্তি সামর্থ্যও হবে অনেক বেশি ত্রিমিজিতে বর্ণিত একটি হাদিসে আসুল্লাহ সাল্লা বলেছেন জান্নাতে একজন পুরুষের শক্তি হবে পৃথিবীর একশো জন পুরুষের সমান সুতরাং থেকে কিংবা দেবা গুণগতমান উভয় দিক থেকেই। এবং হুরদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুন্নতওয়ালা তিনি বলছেন এরা যেন এক একটি প্রবাল এবং পদ্ম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জাননাতে নারীদের অস্থি তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে এবং এই বিষয়টা যখন আমরা হারিস থেকে শুনি যখন আমরা নিজেরা কল্পনা করতে যাই যে জাননাতে নারীদের অস্থি তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে তখন অনেকের কাছে এটা মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব আমরা করতে পারি না এবং এটা সৌন্দর্যেরই বা কি কারণ হতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সেভাবে বর্ণনা করেছেন যেভাবে তিনি দেখে এসেছেন এবং আমাদের কাছে যখন আপনার প্রাসাদের সামনে দাঁড়িয়েছিলেন আপনার স্ত্রীকে দেখে আপনি সেখানে তার সৌন্দর্য মুগ্ধ হয়ে পলক্ষিণ কাটি দিয়েছেন বহু বছর এবারে আপনি আপনার প্রাসাদে প্রবেশ করেছেন এবং प्रसादे प्रवेश करार देखें सबकि नतून मन हम नीशुर क्षेत्र में दुनिया पाई शिशु जहा देखे सबक नतुन एवं दाते मजा पाए पलखीन चोक बड़ बड़ो करके एक भाव आपनीय जो जानना प्रवेश कर प्रसाद प्रवेश करार पर जान्नर आसबावपत्र फार्णिचार देखे अपनी अभिभूत हो जाए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 আরো বলেছেন বসে থাকবে আল্লাহ সুবহান অন্যত্র আরো বলছেন তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব আল্লাহ আহমতাল এমন হুরদের সাথে আমাদের বিবাহবন্ধনে আবদ্ধ করে দেবেন যারা হবে বড় বড় আয়তলোচনা সৌন্দর্যমণ্ডিত চক্ষু বিশিষ্ট সুতরাং সেই সৌন্দর্যমণ্ডিত গালিজার উপর হেলান দিয়ে বসে যখন আপনি বিশ্রাম নিচ্ছেন সেখানে বসে থাকাটাও হবে আপনার জন্য একটি আনন্দের কারণ আপনি শুধুমাত্র সেখানে বসেই কয়েক মাস কাটিয়ে দিতে পারেন এবং যখন আমি বলছি যে আপনি শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য বসে বসে মাসের পর মাস কাটিয়ে দিবেন এটা কিন্তু আসলে মোটেও অতিরঞ্জিত কোনো বর্ণনা নয় কারণ জান্নাতে আপনার কোনো তাড়াহুড়ো থাকবে না কোনো কাজের চাপ থাকবে না মিটিং থাকবে না সময়ের কোনো চিন্তা থাকবে না আপনার সময় হবে অফুরন্ত আপনার হাতে প্রচুর সময় কাজেই আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন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 আপনি হয়তো বলছেন যে না এত সুন্দর গালিটা থেকে আমি এখনই উঠতে চাই না স্ত্রী আপনাকে বলবেন দেখো দুনিয়াতে তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওনি এখনো তুমি বসে আছো চলো আমরা যাই আলোচ মোহামতাল আমাদেরকে যা দিয়েছেন সেটা দেখে আসি আপনার স্ত্রীর কথা শুনে আপনার দুজন বের হয়ে গেলেন আপনাদের জান্নাতের বাগানগুলো দেখার জন্য কেমন হবে আপনাদের সেই জান্নাতের বাগান জান্নাতের সর্বনিম্ন স্তরে যে ব্যক্তি থাকবে आल्लास महमदल ताकि ये पृथ्वी दस गुण परिमाण जगह दीबें और जो सब चे उचस्तर कथा बोली मन माइल एक् के दूर हिसाब ना करके आलो प्रति सेकेंडे दूरत अतिक्रम कर आलोक बर्ष एक के हिसाब करते हैं जानना एक स्तर साथेक स्तर पार्थक्य विशाल अपनी एवं आपनार स्त्री एरनाथ घरे देखें घुरे बेड़ान आगे अपन इच्छा हलो हल्का किए नीबें कि पान करबें অবাক ব্যাপার যখন আপনার মনে ইচ্ছে হলো তখনই আপনি দেখলেন চারপাশে আপনার জন্য অনেক কিশোরেরা চলে এসেছে তারা খাবার নিয়ে আপনাকে আপ্যায়ন করার জন্য তৈরি তারা সকলেই সুন্দর পোশাক পরিধান করে আছে অসাধারণ সব জিনিস তারা পরিবেশন করছে এবং সেই কিশোরদের দেখে তাদের হাসি তাদের ব্যবহার তাদের আপ্যায়নে আপনি মুক্ত হয়ে যাবেন ইবনে গাছির রাহ মাল্লা বলেছেন জান্নাতিদের খাবার পরিবেশন করবে কিশোরেরা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 যেই নদী রাসুল্লাহ সাল্লাহ লাভ করেছেন আল কাউসার নামে যে নদীটি আল্লাহন তাকে দিয়েছেন সেই নদীর পানির একটি অংশ অংশের ময়দানে আল হাউজার এবং সেখানে কে দাঁড়িয়ে থাকবেন সেই পানি পরিবেশন করার জন্য দাঁড়িয়ে থাকবেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাহাম তিনি তার উন্মতদের জন্য তাকে যারা অনুসরণ করেছে ভালোবেসেছে তাদের জন্য তিনি সেখানে অপেক্ষায় থাকবেন নিজ হাতে পানি ঢেলে দেবেন নিজ হাতে পরিবেশন করবেন ভাবতে পারেন রাসুলুল্লাহ সাল্লাম নিজের হাতে আপনাকে পানি পান করানোর জন্য হাউজ আল কাউসারের পাশে অপেক্ষা করছেন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং আপনার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাফায়াতের প্রার্থনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে ডেকে নিয়ে আল হাউজ কাউসার থেকে পানি পান করাবেন বলবেন এসো পান করো আর সেই এক কাপ পানি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 আপনি তখন সেই নদীর কাছে যেতে চাইবেন আপনি আপনার স্ত্রী আর গাইড মিলে ভ্রমণ পরিকল্পনা করবেন হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে সেই নদীর কাছে যাবেন দুনিয়াতে আমরা দেখেছি মানুষ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দেয় কেউ যায় নায়াগ্রা জলপ্রপত দেখতে কেউ যায় গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে কিংবা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে এবারে আপনি আছেন আপনার স্ত্রীর সাথে জান্নাতে এবং আপনারা যাচ্ছেন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 नदी एर पानी हमें मधु मधुर नदी आपनी से मधु पान करबें शेष नदीटर साबेंपनर चतुर्थ एवं शेष नदीटर का नदीटी है सुधार नदी सुधा सुधा मान्हरा जानी सुधा मान हम मद कि मद शब्द शनते अनेक समय खराब शायद एक कारणी हे सुधार नदी क्योंकि मदे नदी ये भिन्न रकम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 আপনি কিছুক্ষণ কাটিয়ে দিবেন সেই সুধার নদী থেকে পান করার জন্য যার কথা আপনি কুরআনে শুনে এসেছেন এবারে আপনি যাচ্ছেন জান্নাতের ঝর্ণা দেখার জন্য আল্লাহ সুখ বলে দিয়েছেন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 আপনি হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করছেন রাসুল্লাহ সাল্লাহ স্লামের সেই কি দেখতে আমিও যেতে পারব উত্তরে বলা হবে হ্যাঁ অবশ্যই আপনি যদি মোহাম্মদ সাল্লাহ ইসলামের উন্ম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেখানে যেতে পারবেন এবং সেখান থেকে পান করতেও পারবেন কারণ সেটাই হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নদী এবং তার উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সুহান তাল্লাহার আড়স সি বুখারির বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন মিরাজের রাত্রে যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই একটি নদী যার পাশে রয়েছে ফাঁপা মুক্তি তাঁবু আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এটা কি জিব্রাইল বললেন এটা হচ্ছে আল কাউসার যা আপনার রব আপনাকে দিয়েছেন এবং এর কাদা মাটি হচ্ছে মেসকের তৈরি সব হানাল্লা চিন্তা করুন এমন এক নদী যার কাদা মাটি পর্যন্ত মেসকে তৈরি এবং যখন আপনারা এখানে আমাদের আলোচনায় শুনতে পাচ্ছেন যে আপনাদের সফরে একজন গাইড থাকবে আপনারা হয়তো মনে করছেন যে এটা আমার কল্পনা বানিয়ে বলছি কিন্তু রাসুদুল্লাহ সাল্লাইসাল্লাম যখন জান্নাতে গিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি তার সাথে একজন গাইড ছিলেন এবং তিনি ছিলেন ইব্রাহীল আলাহিসাম কাজেই আপনি যখন জান্নাতে ভ্রমণ করতে বের হবেন সেখানে আসলে আপনার গাইড থাকাতে কোনো সমস্যা নেই এবং জান্নাতে সব সময় আপনাকে আপ্যায়ন করা হবে খেদমত করা হবে আপনার প্রাসাদের ভেতরে কিংবা প্রাসাদের বাইরে ঘরের ভেতরে কিংবা ঘরের বাইরে সময়। अपनारेद मत नियोजित विभिन्न लोक अपनी गाइडर अलकाउसारे गण्रमणारण काटे हटात कर लो सुंदर भ्रमण टाइम खर्च हा सबकिछ बूल्य सम्पूर्ण फ्री करते नदी गो घे भ्रमण शेष करते आपनर बचर पर बचर समय ले परल्पना कर জান্নাতের সেই ঝর্ণাগুলো দেখতে বের হবেন যেই ঝর্ণাগুলোর নাম আপনি দুনিয়াতে শুনেছেন কেন কারণ আপনি কুরআন পড়তেন এবং কুরআনে আল্লা সুহান তালা সেই ঝর্ণাগুলোর নাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তেমনই একটি ঝর্ণা হচ্ছে সালসাবিল আরেকটি ঝর্ণা হচ্ছে কাফুরের ঝর্ণা করপুরের তৈরি ঝর্ণা আপনি সেই ঝর্ণা দেখতে এবারে বের হতে চাইবেন নিঃসন্দেহে যারা সৎ তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কাফুর বা কর্পূর মেশানো থাকবে এই কর্পূর মেশানো পানি হবে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 এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি চিনতে পারবে ছিপি আটা বোতল থেকে এদেরকে সেই দিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে কস্তুরির সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করা আছে এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যই তো প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত আল্লাহ মহানা বলছেন যে এর জন্যই তো সমস্ত প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত যার সাথে মেশানো থাকবে জানজাবিল তাতে রয়েছে এক অমীয় ঝর্ণা যার নাম হচ্ছে সালসাবিল তান্ন জান্নাতের এই ঝর্ণাধারা গুলো আপনি দেখলেন একের পর এক ঝর্ণা দেখতে লাগলেন এবং বছরের পর বছর আপনার অতিবাহিত হয়ে গেল এতদিন পর হঠাৎ আপনি খেয়াল করলেন জাননাতে কোনো চাঁদ দেখতে পাচ্ছি না কোনো সূর্য নেই রাতও নেই দিনও নেই কাজেই জাননাতে যেহেতু দিন রাত থাকবে না সেখানে ঋতুর আবর্তন থাকবে না গ্রীষ্ম শীত বসন্ত এইভাবেই ঋতুগুলো পরিবর্তন হবে না তখন আপনি চিন্তা করতে লাগলেন যে জান্নাতের একটি দিন তাহলে কত বড় কখনও কি রাত হবে না আদৌ কি কোনো রাত হবে না এবারে আপনি বুঝতে পারবেন আরে আমার তো ঘুমই আসছে না দুনিয়াতে আমাদের যখন আমরা ক্লান্তি অনুভব করি আমাদের ঘুমানোর প্রয়োজন হয় কিন্তু জান্নাতে আপনি পুরোটাই হচ্ছে উপভোগ করবেন কোনো ক্লান্তি থাকবে না কাদে আপনার ঘুমানোর কোনো প্রয়োজন হবে না সেখানে সব সময় আলোকিত থাকবে কিন্তু জান্নাতে এই দিন রাতের আবর্তন বা এর পার্থক্য আপনি বুঝতে পারবেন আল্লাহ মহামন্ত্রের আরশ নিচ থেকে আসা একটি আলোক রসির মাধ্যমে এবং জান্নাত আমরা বলেছি সব সময় আলোকিত থাকবে আলো কর্তুবি তিনি বলেন জাননাতে কোনো রাত অথবা দিন নেই সেখানে সব সময় আলো থাকবে এবং ইবনে তাইমিয়া রহম আল্লাহ তিনি বলেছেন জান্নাতে সূর্য নেই চন্দ্র নেই রাত নেই দিন নেই সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহর আরসির নিচ থেকে আসা একটি আলোক মাধ্যমে धार्तन देखते थक अर्थात जानना रात आसबेंकाल और सन्धारन आप बुजते सकाल दोपुर आल्बाला आलोक रश्मे जाननाते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 এবং আপনি যেখানেই যান কেন আপনি নতুন নতুন গাছ দেখতে পাবেন প্রতিটি গাছ আগের থেকে ভিন্ন আরও সৌন্দর্যমণ্ডিত আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার গাইডকে জিজ্ঞাসা করবেন এখানে তো এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো স্বর্ণ নির্মিত এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো কাণ্ড রৌপ্য নির্মিত এমন গাছ আমি দেখতে পাচ্ছি যা কাপড় উৎপন্ন করে রয়েছে ফল প্রদানকারী গাছ আপনার গাইড আপনাকে বিশেষ কিছু গাছ দেখাতে নিয়ে বের হবে যেমন সিদ্দরাতুল মুনতাহা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমাকে যখন মিরাজের রাত্রে সিদ্ধাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই যে এই গাছের পাতাগুলো বড় বড়ো যা কি অনেকটা হাতির কানের মতো এবং এর ফলগুলো বড় বড় মাটির পাত্রের মতো একবার রাসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাত নিয়ে কথা বলছিলেন তো একজন লোক তাকে প্রশ্ন করে উঠলেন ইয়া রাসুল্লাহ জান্নাতের কাপড়গুলো কেমন হবে সেটা কি হাতে তৈরি করা হবে নাকি রেডিমেড হবে হাতে বোনা হবে না রেডিমেড তৈরি করা হবে এই প্রশ্ন শুনে আহ সাহাবারা হেসে উঠলেন কারণ তাদের মনে হলো যে প্রশ্নটা আসলে হাসছ কেন একজন মানুষ না সে এই কারণে প্রশ্ন করেছে যেন সে জানতে পারে একজন অজ্ঞ মানুষ একজন বিজ্ঞ মানুষকে প্রশ্ন করেছে এই কারণে তোমরা হাসছ রাসুল্লাহ বললেন যে আসলে কোন প্রশ্নই অভান্তর হতে পারে না একজন মানুষ যদি না জানে সে অবশ্যই প্রশ্ন করতে পারে যে জানে তার কাছ থেকে জেনে নিতে পারে তারপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই মানুষটির প্রশ্নের বললেন जान्नर पोशाक जान्नर गाचपन्न आपनी आपनार्थी हों हो, जान्नर को गाचे नीचे गाड़िए एक फल इंगित करते आपनर जो नतून असाधारण सब कपड़ बेर करे दे बे। कपड़ संग्रह करते लगलेंपनर पचंदमाफिक रुचिमाफिक विभिन्न पोशाक आपनी संग्रह कर स्त्री आप एट बेचे नाओ बाजे पचंद करा संग्रह कर लें एबारा पथ चलते शुरू करब এবং আপনাদের এই কাপড় বহন করার জন্য দেখা যাবে আরেকজন খা দেেম সে তৈরি আছে এভাবে চলতে চলতে আপনি এবং আপনার স্ত্রী আরেকটি গাছের সামনে এসে দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটি কমলা লেবুর এবং আপনি জাননাতে আসার পর বিভিন্ন ফল খেয়ে দেখেছেন কিছুদিন আগেই কমলা খেয়েছেন আপনার গাইড আপনাকে প্রস্তাব করছেন আপনি কি সেই ফলটি আবার খাবেন আপনি বলবেন যে না এটা আমি কিছুক্ষণ আগেই খেয়েছি একই ফল আবার কেন খাবো আপনার গাইড আপনাকে আরেকটি কমলা লেবু দিলেন এবং আপনি সেটা খেয়ে দেখলেন কমলা লেবুর থেকে খাবেন পরবর্তী ফল পূর্ববর্তী ফলের থেকে বেশি সুস্বাদু হবে আল্লাহ সু হান বলেছেন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 তাদেরকে জান্নাতের একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল তাদের কি মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে দেখুন লক্ষ্য করে এই এতে জান্নাতের বাসিন্দাদের রুচিবোধ কত উচ্চ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 আপনি হয়তো ভাবছেন কীভাবে আমি জান্নাতে আমার গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারি এবারে চলুন আমরা দেখি কিভাবে একজন ব্যক্তি দুইয়াতে বসে তার জান্নাতে গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারে রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম আল ইসরাউ মিরাজে ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন আমরা জানি ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি হচ্ছেন এই উম্মতের পিতা তিনি আমাদের পিতা এবং এ কারণেই একজন পিতা যেভাবে সন্তানদেরকে বিভিন্ন উপদেশ দেন তাদের জন্য উত্তম জিনিসটাই পছন্দ করেন ঠিক সেভাবে ইব্রাহিম আল্লাহাম তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয়গুলো চেয়েছেন এবং যদিও ইব্রাহিম আলাই্লাম আজ থেকে বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপর তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাকে সাহায্য করতে দিয়েছিলেন এবং যখন মোহাম্মদ সাল্লাম জাননাতে গিয়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে রাসদুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছেন তিনি বলেছেন যে ইয়া মুহাম্মদ তোমার উম্মাদকে আমার সালাম পৌঁছে দিও এবং তাদেরকে বলে দিও যে জান্নাত অনেক সুন্দর জান্নাতের পানি বিশুদ্ধ এর মাটি পরিষ্কার আয়তন হচ্ছে বিশাল गुफहानी शुद्ध कथा गुलतेमुल्लाहु अकबर कदी अपने बसेद निर्माण करते दुनिया बसे জান্নাতের বৃক্ষ লাভ করতে পারেন কেননা এই দুনিয়াটাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ আর একটি হাদিস থেকে আমরা আপনি চান জান্নাতের মূল্যবান ভান্ডার আপনি তাহলে আপনাকে বলতে হবে লা ইল্লা এবং জান্নাতের ঝর্ণা দেখেছেন নদী দেখেছেন বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন জান্নাতের পশু পাখিরা কেমন হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন কাউসার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সেই নদীটি সম্পর্কে তিনি বলেছেন যে এটা হচ্ছে এমন একটি নদী যা আল্লাহ আমাকে দিয়েছেন যার পানি দুধের চেয়ে সাদা এবং স্বাদ মধুর চেয়েও মিষ্টি এবং সেই নদী থেকে পান করবে এমন সব পাখি যাদের গলা হচ্ছে উটের গলার মতো লম্বা গলা বিশিষ্ট মস্ত বড় পাখি এবং এটা পুরোপুরি প্রাকৃতিক ওমর ইবনুল খাত্তা রাজ্যানহ তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন সুহান আল্লাহ এই পাখিরা তো বেশ আনন্দে আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হে ওমর। যারা সেই পাখি খাবে তারা আরো বেশি আনন্দে থাকবে আল্লাহ এবং সম্মত পাখির মাংস নিয়ে যেখানে আল্লাহাল জান্নাতের সেই সেবায় নিয়োজিত কিশোরদের বর্ণনা দিয়ে বলেছেন তারা আপনার জন্য নিয়োজিত থাকবে সম্মত পাখির মাংস নিয়ে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 আল্লাহ সুবাহ আল্লাহ আপনাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেটা দেখছেন এবং বুঝতে পারছেন যে আল্লাহ সুবাহতাল্লাহর দেওয়া এই পুরস্কার কোনোদিন দিন শেষ হবে না শেষ হচ্ছে না কাজেই ঘুরে ঘুরে এবারে আপনি আপনার প্রাসাদে ফিরে গেলেন বিশ্রাম নেবেন নিজেদেরকে উপভোগ করবেন এবং চিন্তা করে দেখুন যে সর্বনিম্ন স্তর যেটা জানলাতে একজন ব্যক্তি লাভ করবে সেটা যদি দুনিয়ার দশগুণ পরিমাণ হতে পারে তাহলে একটা মানুষের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 আপনি যেই দেশে থাকেন বা যেই শহরে থাকেন সেটা কত ক্ষুদ্র একটি স্থান অথচ এই পৃথিবীর পাঁচ ভাগের চার ভাগই হচ্ছে পানি তার মধ্যে ছোট্ট একটা দেশ যদি আমরা দেখে শেষ করতে না পারি আমাদের সমগ্র জীবনেও শেষ করতে না পারি তাহলে চিন্তা করুন আলসুকা জান্নাতে যে সম্পত্তি আপনাকে আলসু মহাম তাল্লাহ জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে আপনি যখন ঘুরে এসে আপনার প্রাসাদে ফিরে এসেছেন সেখানে আপ্যায়নের জন্য আপনাকে পানিও পরিবেশন করা হবে আলো শুভেন গোতা ঈশ্বরিব লো দফি ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদেরকে পরিবেশন করা হবে শুভ্র ও সমুজ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু তাতে কোন রকম মাথা ঘুরানোর ক্ষতিকর কিছু থাকবে না না। এবং তার কারণে তারা হবে তিনি বলেছেন যে এই প্রাণীও তাদের জন্য মাথা ব্যথার কারণ হবে না তাদেরকে মাতাল করে দিবে না মাদকতার কুপ্রভাব মুক্ত হবে ইমনি আব্বাস রাজিদ হুমা তিনি বলেছেন যে মদের চারটি খারাপ দিক রয়েছে ক্ষতিকর দিক প্রথম দিকটি হচ্ছে মাদকতা তৃতীয় দিকটি হচ্ছে মাথা ব্যথা তৃতীয়ত আহ মূত্রের মাত্রা বৃদ্ধি পাওয়া মূত্রত্যাগের মাত্রা বেড়ে যায় যখন একজন মানুষ বেশি মদ পান করে এবং চতুর্থ হচ্ছে ভূমি ভূমি ভাব হওয়া কিন্তু আলাস যখন আপনাকে জান্নাতের সুরা আপনাকে পান করতে দিবেন সেই সুরা বা জান্নাতের মদ এই চারটি খারাপ দিক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকবে জান্নাতের পানীয় হবে পবিত্র জান্নাতের বাসিন্দারা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 সেটাও একইভাবে সম্পূর্ণ খারাপ এরকম নয় তাতে কিছু আনন্দ একজন মানুষ পায় এটা ঠিকই কিন্তু এর খারাপ দিকগুলো থেকেও সে বাঁচতে পারে না এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সে বাঁচতে পারে না এ কারণেই আল্লাহ মহম্মদ্লাহ এই মদকে হারাম করে দিয়েছেন আল্লাসু মোহাম্মদাল্লাহ কোরআানে বলেছেন যে মদের কিছু ভালো দিক রয়েছে কিন্তু এর খারাপ দিকের সংখ্যা ভালোর থেকে বেশি এবং আল্লাহ মোহাম্মদ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছে কিন্তু যখন জান্নাতে আপনি যাবেন জান্নাতের সেই পানীয় জান্নাতের সুরা জান্নাতের মদ সমস্ত খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত পবিত্র এক প্রাণীয় এবং হয়তো ভাবতে পারেন খাওয়া দাওয়া করবে আল কর্তুবাহ বলেছেন জান্নাতের মানুষ তাদের ক্ষুদা নিবার জন্য খাবে না তৃষ্ণা দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি মাখবে না তারা এইসব করবে উপভোগ করার জন্য এগুলো হবে তাদের বিলাসিতা একজন মানুষ দুনিয়াতে যা কিছু ভালোবাসত সব কিছুই সে জাননাতে পাবে উপরন্তু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 এবং যদি স্বামী স্ত্রী উভয়ে জান্নাতে যায় এক্ষেত্রে আমরা জানি যে তারা একত্রিত অবস্থায় থাকবেন এবং তাদের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে যিনি নিচে থাকবেন মর্যাদায় তাকে উপরের স্তরে নিয়ে যাওয়া হবে আল্লাহ মহামতাল্লাহ কাউকে নিচের স্তরে নামিয়ে আনবেন না বরং তার রহমতের মাধ্যমে তিনি মানুষদেরকে উপরের স্তরে উন্নীত করবেন আলাহ মোহাম্মতাল্লাহ কুরানে বলেছেন জন্দি নিমং সরহমিনীন অব ইং ওম সরহ মি অব ইম অজিং ওজুয়িং ওল ই তুয় مِنْ নিন কুব এটা হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত সেখানে তারা নিজেরা প্রবেশ করবে পিতা মাতা স্বামী স্ত্রী যারা জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ফেরেজ তাদের সাথে প্রবেশ করবে আল্লাহ সু আরো বলেছেন তারা এবং তাদের সঙ্গিনীরা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 তিনি জীবিত থাকেন এবং তার পূর্বের স্বামী মৃত্যুবরণ করেন তাহলে এই মহিলা থাকবেন এবং একটি জানতে পারি আবু পর জান্নায় রাজ্লানহ তিনি উম্মেদারদাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু উম্মেদারদা তিনি বললেন যে তিনি তার স্বামীকে বলতে শুনেছেন রাসুতাম বলেছেন যে একজন নারী তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাত একত্রিত হবে কিন্তু এই হাজিসটি দুর্বল কিন্তু আরও দুটি বর্ণনার মাধ্যমে আমরা দেখতে পাই এই দুর্বল বর্ণনাটি শক্তিশালী হয়ে যায় প্রথমত আমরা বলতে পারি আসমা বিন আবু বকর রাজিউল্লাতাহা আবু বকর সিদ্দিক রাজিউদ্দুল্লাহুর কন্যা তিনি ছিলেন আজ জুবাইয়ের ইবুল আল আওয়ামের স্ত্রী এবং আমরা জানি জুবাইর ইবনুল আওয়াম রাজিউদ্দুল্লাহ তিনি ছিলেন সেই দশ জনের একজন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল আসমা রাজিউতুল্লাহা তিনি তার পিতা আবুবকরের কাছে অভিযোগ করলেন যে তার স্বামী একটু কঠোর প্রকৃতি কঠোর স্বভাবের লোক আজুবাইর ইবেন তিনি ছিলেন খুবই শক্তিশালী একজন মানুষ এবং সাহাবিদের মধ্যে অন্যতম সেরা শক্তিশালী একজন ব্যক্তি এবং একটি যুদ্ধে আমরা ঘটনাটি উল্লেখ করে বুঝতে পারবো যে তিনি কত শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন একটি যুদ্ধে আজুবাইর ইবেন রাজু লানহ এক শত্রু সৈন্যের মাথায় তরবাড়ি দিয়ে আঘাত করলেন এবং সেই তরবারির এক আঘাতে তার পুরো দেহকে তিনি দুই টুকরো করে দিলেন এবং শুধুমাত্র তাই নয় শত্রু সৈন্যটি যে ঘোরার উপর বসেছিল সেই ঘোড়ার পিঠের জিনকে তিনি দুই টুকরো করে দিলেন একটি মাত্র আঘাতে এটা দেখে সাহাবার অবাক হয়ে গেলেন তারা বললেন আপনার তলোয়ার তো অনেক ধারালো দেখছি আর জুবাইর রিবনুল আওয়াম রাজিদুল্লানহ তিনি বললেন আরে এটা তরবারের শক্তি নয় এটা হচ্ছে আমার বাহুর শক্তি অপর একটি যুদ্ধে জুবাইর রিবনুল আওয়াম রাজিউল্লানহু তার সামনে একজন শত্রু সেনা ছিল এবং শত্রুটি ছিল সম্পূর্ণ দেহ আপাদমস্তক বর্মে ঢাকা শুধুমাত্র চোখের একটা অংশ সেটা বাকি ছিল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 এবং পরবর্তীতে এই অসাধারণ বীরত্বের কারণে সেই যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বর্ষার ফলাটিকে আবুবকর সিদ্দিক রাজিউল্লাহ নিজের কাছে স্মারক হিসেবে রেখে দিলেন তাকে দেওয়ার জন্য তিনি অনুরোধ করলেন এবং আমৃত্যু তিনি সেই বর্ষাটিকে সাথে রেখে দিলেন স্মারক হিসেবে সুভেনীর হিসেবে আবুবকরের মৃত্যুর পর ওমর ইবনুল আল খাত্তাব রাজিউল্লাহ তিনি সেটা তার কাছে রেখে দিলেন আমৃত্যু রাখলেন এবং মৃত্যুর পর ওসমান ইবনে আফওয়ান রাজিউল্লাহু এবং এভাবে সর্বশেষে সেটা আবদুল্লা ইবনে জুবাইয়ের জুবায়ের রাজি উত্তাহর ছেলে তার কাছে তিনি সেটাকে রাখলেন তো এটা ছিল সামান্য বর্ণনা যে তিনি জুবাইয়ের ইবনুল আওয়াম রাজিউতোল্হ্ন কি ধরনের ব্যক্তিত্ব তিনি ছিলেন শক্তিশালী একজন মানুষ যোদ্ধা কাদেই তার আচরণে কিছুটা কঠোরতা ছিল এ কারণে আসমা রদিউলান্হা তার পিতার কাছে অভিযোগ করলেন এবং অভিযোগ শুনে আউুব করসিদ্দিক তিনি কি বলেছিলেন তার অভিযোগ শুনে আবুব করসিদ্দিক বললেন যে হে আমার মেয়ে সবর করো ধৈর্য ধারণ করো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 কাজেই তিনি চাইলেন যেন তারা একত্রিত থাকেন এবং এই জন্য তিনি তার মেয়েকে সবর করতে বলেছিলেন আসলে আমরা দেখতে পাই এই উদাহরণগুলোর মাধ্যমে এই দুনিয়াটাই সব কিছু নয় বরং আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন কাজেই আমাদের সব কিছুকে আখিরাতের প্রেক্ষাপটে চিন্তা করা উচিত আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলতে চাই আপনারা যদি আপনার স্বামী কিংবা স্ত্রীর কোনো একটি বিষয় অপছন্দ করে থাকেন কিন্তু দেখছেন যে আপনার স্বামী বা স্ত্রী একজন নেক বান্ধা আল্লাহ মোহাম্মদাল্লাহ নেকর বান্ধা তাহলে সবর করুন একবার অমর বিন আল খাত্তা আদুল্লোর কাছে একজন মহিলা আসলেন এসে বললেন যে ইয়ে আমিরুল মমিনিন আমি আমার স্বামীকে চাই না ওমর বিন আল খাতা ব্রাদুল্লাহ বললেন যে সব বিয়েতির উপরে প্রতিষ্ঠিত নয় বরং এটা হচ্ছে একটা দায়িত্ব একটা মুসলিম পরিবার গড়ে তোলার দায়িত্ব মুসলিম পরিবেশ তৈরি করে বাচ্চাদেরকে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা একটা দায়িত্ব সুতরাং অমর আদিউল্লাহ বললেন যে তোমরা সেই দায়িত্বটিকে পালন করো তো এরপরও আমরা জানি যে স্বামী স্ত্রীর মধ্যে একটি সুসম্পর্ক ভালো সম্পর্ক থাকা এটা জরুরি রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্বামী স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না কেননা যদি কোনো কারণে তোমরা তাদেরকে কোনো একটি বিষয় অপছন্দ করো তাদের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা ভালোবাসো দ্বিতীয় বর্ণনাটি হচ্ছে হুজাইফা রাদি আল তানহ তার মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে তিনি বলেছিলেন তুমি যদি পরকালে আমার স্ত্রী হতে চাও তাহলে আমার পর আর কাউকে বিয়ে করো না কারণ আমি রাসুল্লাহস্লামকে বলতে শুনেছি যে একজন নারী পরকালে তার সর্বশেষ স্বামীর সাথেই থাকবে আমরা শেষের দিকে চলে এসেছি তবে শেষ করার পূর্বে আমরা আরেকটি বিষয় বলতে চাই অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে হোরআল আইনের ব্যাপারে হয়তো কোনো বোনের মনে প্রশ্ন আসতে পারে যে জান্নাতে তাদের জন্য কি থাকবে পুরুষদের জন্য হোর থাকবে কিন্তু তাদের জন্য কি থাকবে আবার কারো হয়তো কারো হয়তো মনে হতে পারে যে জান্নাতে আমার স্বামীর এতজন স্ত্রী থাকবে অথচ দুনিয়াতে আমি একা ছিলাম তার সাথে প্রিয় বোনেরা আমার শুরুতেই বলে নেই যে এই স্থান যার সম্পর্কে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জান্নাত জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটি স্থান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 আমার আমরা আমাদের সম্পর্কে যতটুকু জানি তার থেকে আলাহ সুহামতাল্লা আমাদের সম্পর্কে বেশি জানেন কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ মহামতোলাহ জানেন পুরুষরা কী ইচ্ছা করে পুরুষরা কি চায় এবং আল্লাহ সু মহামতোলা আরও জানেন নারীদের ইচ্ছা কী তারা কি চায় তাদের অন্তর যা চায় আল্লাহ সু মোহামতোল্লাহ তাদেরকে তার সব কিছু পূর্ণভাবে দিবেন আল্লাহ সুহামতোল্লাহ জানেন সৃষ্টিগতভাবে পুরুষেরা একাধিক স্ত্রী চায় এবং এটাই বাস্তবতা কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সেটা ভুল এবং আল্লাহ মোহাম্মতোল্লাহ এ কারণে তাদেরকে সেটা দিবেন যা তাদেরকে সন্তুষ্ট করবে জান্নাতে সব পুরুষই কমপক্ষে দুজন স্ত্রী পাবে এবং নারীদেরও বিভিন্ন বিষয়ে অনেক ইচ্ছা রয়েছে বাসনা আছে আলোচনা মহাতালা তাদেরকে তাদের সব বাসনা পূরণ করে দেবেন এবং এমন সব বিষয় দিবেন যা তারা কল্পনাও করতে পারবে না কাজেই মন খারাপ করে থাকার আসলে কোনো কারণ নেই এবং আমরা দেখতে পাই যে নারীরা সৃষ্টিগতভাবে তারা একাধিক স্বামী চান না এবং এটাই হচ্ছে তাদের প্রকৃতি যার উপর আলোচনা মহাতলা তাদেরকে সৃষ্টি করেছেন সহজাত স্বভাব তারা একাধিক স্বামী চান না সুতরাং মনস্তাত্ত্বিক দিক থেকে নারী এবং পুরুষ তারা সৃষ্টিগত কারণে আলাদা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন আমরা কি চাই এবং জান্নাতে তিনি আমাদেরকে তা পূরণ করে দেবেন ইবনুল কাই ইমব্রাহিম তিনি বলেছেন জান্নাতের এই চাহিদা আমরা কি চাইব এটা জানার জন্য আমাদেরকে আলেমদের দরকার হবে তিনি বলেছেন আলেমদেরকে যেভাবে আমাদের দুনিয়াতে দরকার আখিরাতেও ঠিক সেভাবেই দরকার দুনিয়াতে আমাদের দরকার কেন দুনিয়াতে আমাদের আলেমদেরকে দরকার জানার জন্য যে সঠিক পথ কোনটি সিরাত আল মুস্তাকিম কোনটি সঠিক পথ দেখানোর জন্য দুনিয়াতে আমাদের আলেমদের দরকার হয় এবং জান্নাতে আলেমদের আমাদেরকে দরকার হবে আল্লাহর কাছে আমরা কি চাইব সেটা জানার জন্য আমরা কি চাই সেটাই আমরা অনেক সময় জানি না জান্নাতে আমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবো আমরা আল্লাহম আল্লাহর কাছে কি চাইতে পারি কিন্তু আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আমরা আসলে কি চাইব। এবং সেই কারণে আল্লাহ সুহামতাল্লা আমাদেরকে সন্তুষ্ট করার জন্য সব কিছু পরিপূর্ণভাবে দিয়ে দিবেন কাজেই হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ সুহামতাল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাকে যে স্থানে পূরণ করে দিবেন সেই স্থানের নামই হচ্ছে জন্নাত ওসল আল্লাহআ আলা সঈদিন মোহাম্মদ ওয় আল আলহি ও সাহাবি ওসাল